মানবতার সমাধান الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه يا ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد المجيد في ستبير شانباني تداشق ماندولي السلام عليكم ورحمة الله تعالى وبركاته هذه الأشياء التي تشتركها لكي تشتركها ما يحدث كون منوش كي الله تعالى بشي پاسم دو كورين هار كون عمل كي الله تعالى بشي پاسم دو كورين একটি হাদিতে এসেছে সর্বোত্তম মানুষ হচ্ছে আল্লাহ তালা কাছে ওই লোকটি সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে আল্লাহ তালা কাছে ওই লোকটি যে লোকটি অন্যদের বেশি উপকারে আসে অন্যদের উপকারে আসে বেশি আর উত্তম আমল হচ্ছে সর্বোত্তম আমল হচ্ছে সর্বপ্রিয় আমল হচ্ছে আল্লাহ তাল্লার কাছে ওই আমলটি যে আমলটির কারণে মুসলিমের দিলের ভিতরে খুশি চলে আসে কোনো মুসলিম খুশি হয়ে যায় তুমি যদি এমন কোনো আমল করো করে তাকে খুশি করে দিলা অর্থাৎ তার মধ্যে হাসি ফুটে দিলা তাকে খুশি করতে পারলাম প্রথমত আহাবুলনাস আল্লাহ তালার কাছে প্রিয়তম হওয়া এই বিষয়টা কি ছোটখাটো বিষয় এটা অনেক বড় বিষয় আল্লাহ তালা কাছে প্রিয় হতে পারলে আল্লাহ তালা খবর দেন হে জিব্রাইল আমি ওই লোককে পছন্দ করেছি সে লোক আমার প্রিয় বান্ধব হয়ে গেছে আমি তাকে মহব্বত করি তুমিও তাকে মহব্বত করো জিব্রাহল আলহি সালাম তিনি তাকে মোহাম্বত করা শুরু করেন এবং তিনি অন্য ফেরেস তাদেরকে বলেন হে আল্লাহ তালা অমুক বান্ধাকে মহব্বত করেন তোমরাও তাকে মোহব্বত করো ফেরেস্তারা তাকে মহব্বত করা শুরু করে দেন এরপরে শুধু ফেরেস্তারা নয় তখন জমিনের মধ্যে আল্লাহ তালা তাকে কবুল করিয়ে দেন মানুষের মনের মধ্যে তার জন্য মহব্বত পয়দা হয়ে যায় অন্তর থেকে মহব্বত চলে আসে তাহলে এই আল্লাহ আল্লাহতালার মহব্বতটা এত দামি জিনিস আর সেই মোহব্বত কে পায় যে ব্যক্তি অন্যদের কাজে আসে অন্যদের উপকারে আসে মানুষের উপকার করা আল্লাহ আল্লাতলা খুবই পছন্দ করেন যে ব্যক্তি মানুষের উপকারে ব্যস্ত থাকে সে ব্যক্তি আল্লাহ তালার মাহবুব সে ব্যক্তি আল্লাহ তালার প্রিয় পাত্র আল্লাহ তালা দেখতে চান অন্যদেরকে কে সাহায্য করে এতিম মিসকিন অসহায় লোদেরকে সাহায্য করতে এগিয়ে আসে কে বিপদে আপদে পড়ে গেছে দুস্থ অসহায় মানুষকে সাহায্য করে কে সাহায্য করা যেমন দুস্থ অসহায় হয়ে গেলে টাকা পসা দিয়ে খাবার দাবার দিয়ে সাহায্য করা যায় বস্তুগত বিষয়গুলো দিয়ে সাহায্য করা যায় যার গায়ে কাপড় নেয় তাকে কাপড় দিয়ে সাহায্য করা যায় যার শীতকালে কঠিন শীতের মধ্যে আছে কিন্তু কোনো গরম কাপড় নাই তাকে গরম কাপড় দিয়ে সাহায্য করা যায় যে ব্যক্তি অসুস্থ তাকে সেবা করে সাহায্য করা যায় তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সাহায্য করা যায় ডাক্তারের কাছে গেলে ওষুধ কেনার টাকা পয়সা নিয়ে তাকে একটু টাকা পয়সা দিয়ে ওষুধ কিনে সাহায্য করা যায় কিন্তু সাহায্য শুধু এই বস্তুগত বিষয়গুলো দিয়ে নয় আরও অনেক বিষয় দিয়ে করা যায় মানুষের উপকারে লাগে আপনার জ্ঞান বুদ্ধি বিবেক এগুলো দিয়ে পরামর্শ দেওয়া যায় মানুষকে অনেক মানুষ আপনার কাছে পরামর্শ চাইতে আসবে সবাই এত জ্ঞানী হতে পারে না হয়তো আল্লাহ তালা আপনাকে অনেক জ্ঞানী বানিয়েছেন অনেকে এত লেখাপড়া করতে জানে না আপনি অনেক লেখাপড়া করেছেন কারো কারো বুদ্ধি এত বেশি নেই আপনাকে আল্লাহ অনেক বুদ্ধি দিয়েছেন তাকে একটা সঠিক পরামর্শ দিবেন তাকে গাইড করবেন যার এলেম নেই তাকে এলেম দান করবেন যে ব্যক্তি কোন ব্যাপারে কনফিউশন আছে তার কনফিউশন দূর করে দিবেন। যে ব্যক্তি সিদ্ধান্তহীনহীনতায় ভুগে তাকে একটা সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন এগুলো কিন্তু কম না এবং মানুষের জন্য বুদ্ধি পরামর্শ একটা জিনিস টাকা দেওয়া এটা যেমন উপকারে আসে মানুষকে সুন্দর পরামর্শ দেওয়া এটা একটা বিরাট জিনিস পরামর্শ দিলে আলমোস্তাশার মো তেমান তার কোন সমস্যা শুনলে এগুলো মানুষের কাছে বলে দেওয়া ঠিক নয় এগুলোর আদব এবং হেফাজত এগুলার প্রাইভেসি রক্ষা করা উচিত মানুষকে বিপদে আপদে সাহায্য করা বস্তুগতভাবে মানসিকভাবে জ্ঞানগতভাবে এসবগুলো নাফা করা পৃথিবীতে অনেক মানুষকে আল্লাহ ভালো কাজের জন্য তৈরি করেছেন অন্যদের উপকারের জন্য তৈরি করেছেন মনে হয় যেন একটা মানুষ আছে সমাজের মধ্যে এদেরকে আল্লাহ ভালো কাজে লাগানোর জন্য মেফতাহ খাই মেঘলা খুন্ডিল সর তারা মানুষের উপকার ভালো কাজে ভালো রাস্তা দেখিয়ে দিতে মানুষকে সাহায্য করে আর মানুষের ক্ষতি হয়ে যায় এমন কাজগুলো তারা বন্ধ করে দেবে আর কিছু লোক আছে তার উল্টো আল্লাহ তালা চান সমাজের মধ্যে মানুষ মানুষকে সাহায্য করুক এজন্য জন্য আল্লাহ তালা এমনকি আপনারা হাদিস শুনেছেন কায় দিন আল্লাহ তালা বলবেন আমি অসুস্থ ছিলাম বান্দা তুমি আমাকে দেখতে যাওনি বান্দা বলবে আল্লাহ আপনি অসুস্থ ছিলেন আপনি অসুস্থ হওয়ার তো কথা না আর আপনি অসুস্থ হয়ে গেলে দেখতে কি আমি কি করব আপনাকে আল্লাহ তালা বলবেন কত লোক তোমার আশেপাশে অসুস্থ কাতার কাতরিয়েছে কষ্ট পেয়েছে একটু তুমি সেবা করতে যাওনি দেখতে যাওনি সাহায্য করো আমি অবকৃতি অবুক্ত ছিলাম তুমি আমাকে খাইতে দাওনি আল্লাহ আপনি তো অবুক্ত থাকার কথা না আপনি আমাকে নিজে দিয়েছেন আপনাকে কিভাবে খাওয়াবো আমার অনেক বান্দারা খাওয়ার কষ্ট করেছে তুমি তাদেরকে খাওয়ার দিলে আমাকে পেতে এরকম করে বিপদগ্রস্ত লোকদেরকে সাহায্য করলে আল্লাহ তালা দেখতে চান মানুষ মানুষকে সাহায্য করবুক এই কাজটা করাতে চান মানুষকে দিয়ে আল্লাহ তালা আল্লাহ তালার এবাদত আল্লাহ তালার বন্দি আর একটি হচ্ছে অন্য মানুষের প্রতি হেসান করা এটা এবাদতের একটা গুরুত্বপূর্ণ দিক দ্বিতীয় বাক্যে যদি এমন একটা সুন্দর কাজ করে কোন মুসলমানকে খুশি করে দিতে পারো এখন ওই যে আগের কথার সঙ্গে মিল একজন মুসলমান যদি কষ্ট পায় আপনি তাকে একটু সেবা করেন কত খুশি হয়ে যাবে সে এই আমলটা তাকে যে খুশি করে দিলেন সে যে একটু আনন্দিত হলো আপনার খেদমত পেয়ে এটা আল্লাহর কাছে বিরাট আপনি একজন পিতা বা মাতা তার বাচ্চা কোলো করে এসেছে আপনার সঙ্গে দেখা করতে আপনি যদি বাচ্চাকে একটা চুমো দেন তাহলে পিতা মাতা খুশি হয়ে যাবে বাচ্চাদেরকে চুমো দেওয়াটাও একটা ভালো আমল রাসল সাল্লাম বাচ্চাদেরকে চুমো দিয়েছিলেন আখরা হা বেশ সে বললো আপনারা বাচ্চাদেরকে চুমুও দেন আমার তো দশটা বাচ্চা ছিল একটা কেউ তো চুমু দেন কোনো নবী করিম সাল্লাহ আলহিসাম বললেন এটা তো আল্লাহর রহমত বাচ্চাদেরকে আদর করা তোমাদের দিলে আল্লাহর রহমত ঢেলে না দিলে আমি কি করব এইভাবে আপনি অনেক সময় এক জায়গায় বাচ্চাদের জন্য বেড়াতে গেলে হাতে করে ছোট্ট একটা হাদিয়ে নিয়ে গেলেন বাচ্চারা কত খুশি হয়ে যায় এতে করে পিতামাতা খুশি হয়ে যায় এভাবে করে আপনি একজনের ছেলে মেয়েকে লেখাপড়া সাহায্য করলেন ছেলেটা ভালো রেজাল্ট করলো আপনার পরামর্শ পেয়ে আপনার একটু গাইড পেয়ে পিতামাতা খুশি হয়ে গেল এই যে মানুষকে বিপদে আপদে একটু ছোট্ট পরামর্শ দিয়ে হোক যেভাবে মানুষকে খুশি করানো যায় হালাল তরিকায় অবশ্যই হারাম তরিকায় নয় কেউ যদি বলে যে আমি অন্যায় অশ্লীল কিছু দেখতে চাই আমাকে সাহায্য করেন নওয়জ সেটা সাহায্য করা গুণা কারণ তা আওয়ানু আলাল বের রেওয়া তাকুয়া বলা তা আওয়ানু আলাল এই সমাও দুয়ান ভালো কাজে নেকির কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো গুনার কাজে কেউ কাউকে সাহায্য সহযোগিতা করো না কাজে কেউ অন্যায় আবদার করলে তাকে খুশি করা দরকার নেই যারা ন্যায় আবদার করে হক আবদার করে এরকম লোকগুলোকে মানুষকে খুশি করলে আল্লাহ তারা খুশি হয়ে যান তাহলে ইসলাম শুধু ব্যক্তিগতভাবে কিছু এবাদত আমলের আল্লাহর কিছু বন্দিগির বিষয় নয় এটা একটা কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ জীবনের সকল কিছুতে মানুষের সমাজে বসবাস করে অন্যদের প্রতি ইসলামের অনেকগুলো হক রয়েছে অন্যদের প্রতি অনেক দায়িত্ব রয়েছে এগুলোকে আল্লাহ তালা ফেরস্তাদেরকে দিয়ে পালন করাবেন না মানুষকে দিয়ে পালন করাতে চান আর যে মানুষ মানুষের উপকার করে আল্লাহ তালা সেই মানুষকে মোহ্বত করা শুরু করে দেন পৃথিবীতে অনেক মানুষ অনেক স্বার্থপর তাদের জীবন এসেছে শুধু নিজেকে নিয়ে চিন্তা করতে নিজে নিজের বড়জন পরিবার পরিজন এতটুকুনি আর সমাজ দশজন তাদের কাছ থেকে কোনো ফায়দা পাওয়ার কোনো সুযোগ নেই তারা নিজেকে নিয়েই ব্যস্ত আর কিছু বান্ধব আল্লাহ তালার আছেন তাদেরকে দেখলে মনে হয় অন্য মানুষের উপকারের জন্যই আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করেছেন একজন লোক থেকে কত লোক ফায়দা পেয়ে যাচ্ছে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে একটি বিরতির দিকে এগিয়ে যাচ্ছি বিরতির পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আপনাদের ধৈর্য ধৈর্য অবস্থান করার জন্য আল্লাহ তালা যায় দান করুন বিরতির পরে বিষয়টির আলোচনা ইনশাল্লাহ কন্টিনিউ করবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তালা অবরাকাত कत सुर भाव नूत जुगे सफलता अर्जन करार्ज देखलमी अर्थनीति आज रगारोटा पुन सम्प्रचार सकाल दस टेलेश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 So, if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? Let me if him God died? The freedom to unmask. So, there are various ways which we can prove the argument yeah, to be yeah, wrong. Look, yeah. Dr. Jaquiret Shange Alapkori. Today evening, at 6 o'clock, we are coming to Bangladesh, hai, Peace TV, Bangladesh. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে বরাকাতহু সম্মানিত দর্শক মন্ডলী বিরতির পরে আমরা আপনাদের কাছে আবার এসেছি আমাদের যে বিষয় আলোচনা করছিলাম ভালো মানুষ আল্লা তার কাছে প্রিয় মানুষ কে এবং কোন আমলকে আল্লাহ তালা বেশি পছন্দ করেন ওই হাজিস আর একটু কথা এসেছে মান্না ফাসা করব মিন করি আখিহে মিন করাবি দুনিয়া কোন ব্যক্তি যদি আজকে কোনো মুসলমানের দুনিয়ার কোন কষ্ট দূর করে দেয় দুনিয়ার কষ্ট দূর করতে তাকে সাহায্য করে তাহলে কেয়ামতের দিন আল্লাহ তালা তার যখন কষ্ট হবে তখন সেই কষ্ট দূর করতে আল্লাহ তালা তাকে সাহায্য করবেন দুনিয়াতে বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধার পেতে যদি কেউ সাহায্য করে আল্লাহ এত খুশি হয়ে যান কেয়ামতের দিন তার বিপদগুলো দূর করতে আল্লাহ তাকে সাহায্য করবেন তার বিপদকে সহজ করে দিবেন কেয়ামতের দিনের বিপদটা কিরকম বিপদ হবে চিন্তা করে দেখেছেন হবে কালবিন সেদিন কি অবস্থা হবে ছেলে মেয়ে টাকা পয়সা কেউ কোনো কাজে আসবে না যে ব্যক্তি পাক সাফ অন্তর নিয়ে আসবে সে ছাড়া কেমতের দিন কি কঠিন পরিস্থিতি হবে মানুষ শাসরের ময়দানে যখন জমা হবে সূর্য মাথার উপরে এক বিগত নিচে নেমে আসবে মানুষের আমল নামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে এ চিন্তায় কলজা শুকিয়ে যাবে ব্রিজ পার হয়ে জাহান নামের উপরে দিয়ে জান্নাতে যা যেতে পারবে এরা নিচে পড়ে যাবে রাস্তা পার হওয়ার সময় কি কঠিন চিন্তার বিষয় সেদিন এত কঠিন হবে শিবা। এত কঠিন হবে যে বাচ্চাগুলো বুড়ো হয়ে যাবে সেদিনের কাঠিন্যের কারণে সেদিনের কঠিন দুরবস্থার কারণে সেদিন আল্লাহ তালা সাহায্য করবেন যারা অন্য মানুষকে সাহায্য করে তুমি যদি কোনো মুসলমানদের দিল থেকে জু দূর করে দাও ক্ষুধা দূর করে দাও মানুষ যখন ক্ষুধায় কষ্ট করে আর তার পাশে যারা প্রতিবেশী যারা প্যাট ভরে খেয়ে ঘুমায় আর পাশে যারা কষ্ট করে তারা মমিন হতে পারে না এই আমাদের আশেপাশে যারা ক্ষুধায় কষ্ট পায় তাদেরকে খাবার দেওয়া অনেক বড় ফজিলতের আমল আল্লাহতালা এই কাজটিও পছন্দ করেন কারণ এই লোকটি কষ্ট পাচ্ছে ক্ষুধায় একটু খাবার দিলে সে কত খুশি হয়ে যাবে এভাবে অসহায় মানুষকে খুশি করা আল্লাহ তালা দারুণভাবে পছন্দ করেন হাদিসে এসেছে তোমরা কি করো তোমরা আল্লাহ আল্লাহতালার রাস্তায় অসহায় মানুষকে খাওয়াও আত এম তো আমল্লু ওয়ান সালাম সালাম বাড়িয়ে দাও ও আত এমত আম অসহায় মানুষগুলোকে অভুক্ত লোকগুলোকে খাবার খাওয়াও ওয়াসল আল্লাহ সুনিয়াম আর লোকরা যখন ঘুমিয়ে থাকে তাহার্যদের সময় তখন নামাজ পড়ো তার ধরুল জান্নাতা বিশালাম তাহলে তুমি সালামের সাথে জান্নাতে যেতে পারবে তাহলে জান্নাতে যাওয়ার অন্যতম আমল হচ্ছে অসহায় অভুক্ত ক্ষুধার্ত লোকগুলোকে খাবার দেওয়ার চেষ্টা করা আপনার আশেপাশে যদি মানুষ না থাকে আর আপনি নিশ্চিন্তে খেয়ে ঘুমিয়ে থাকেন এটা এই আমলকে আল্লাহ আল্লাহতালা অবশ্যই পছন্দ করবেন না এই জন্য বলা হচ্ছে সেই ইমানদারি হতে পারে না রাসল সাল আলি সালামে সাদ করেছেন যে আমি কোনো মুসলমানের হাজত পূরণ করতে যেতে যদি হাজত পূরণ করতে পারি যেতে হয় সেটা আমার কাছে অনেক ভালো আমার এই মসজিদে এক মাস ব্যাপী এতেকাফ করা তুলনায় মসজিদের নবমিতে এক মাস ব্যাপী এতেকাফ করা তুলনায় কোনো মুসলমানের কষ্ট হয়ে গেলে তার কষ্ট দূর করতে তাকে সাহায্য করতে যাওয়াটা আমার কাছে এক মাস ব্যাপী মসজিদের নবহিত এতে কাবের চেয়ে অতি উত্তম পছন্দনীয় তিনি জানেন এর মধ্যে আল্লা তালার কাছে বেশি পুরস্কার রয়েছে কত বড় কথা ওনার মসজিদে মসজিদের নবভিতে এক মাস এতে কাপ করা কি সোজা কথা অন্য মানুষের মুসলমানদের যদি কষ্ট হয়ে যায় তাদেরকে হেল্প করাটা সাহায্য করাটা তাদের কষ্ট দূর করে দেওয়াটা এই আমলের চেয়ে অতি উত্তম রসল্লা সাল্লাম অন্য হাদিসে বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের হাজাতের মধ্যে থাকে তার ভাইয়ের হাজাত পূরণ করে দেয় হাজাতিহি আল্লাহ আল্লাহ তার হাজাত হাজত করে দেবেন আমি যদি অন্যদেরকে সাহায্য করি যারা বিপদগ্রস্ত হয়ে গেছে তাহলে আল্লাহ তালা আমাকে সাহায্য করবেন আমি যখন বিপদে পড়ি দুনিয়াতেও করবেন আখেরাতে তো করবেনই এই যারা মানুষের খেদমতে সময় কাটান তাদের পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে কিছু কষ্ট হয়ে যায় তারা স্যাক্রিফাইস করেন পৃথিবীর মধ্যে এমন বেশ কিছু লোক আছে সমাজের মধ্যে আর কিছু লোক আছে স্বার্থপর নিজেকে ছাড়া আর কারো কাজে লাগে না তারা যারা অন্যের কাজে লাগে দশের কাজে লাগে এরা সত্যি আল্লাহ তালা অত্যন্ত প্রিয় বান্ধা তবে তার অর্থ এই নয় যে মানুষের খেদমত করবে খেদমতে খাল করবে সমাজের খেদমত করবে নামাজ কালাম না পড়লেও চলবে তা নয় ফরজ ওয়াজিব আহকামগুলোকে মানতেই হবে অবশ্যই সে ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই গুনা কবরা থেকে অবশ্যই দূরে থাকতে হবে এরপরে নফল আমল যদি কম করার সুযোগ পায় মানুষের খেদমাত করতে গিয়ে সেটার ব্যাপারে বলা হচ্ছে যে আল্লাহতালা তাদেরকে নফল ইবাদতের চেয়ে অনেক বেশি পুরস্কার দিবেন। এগুলো অর্থ এই নয় যে আমরা নফল এবাদত এখন থেকে ছেড়ে দেব বলা হচ্ছে সবগুলো ইবাদতটি আমাদের করতে হবে অবশ্যই রসুলুল্লাহ সাল্লাম সকল রকমের ইবাদত করেছে। তিনি একটা করতে গিয়ে একটা ছেড়ে দেননি কিছু লোক দুনিয়াতে আসতে পারে যারা এবাদতের রং কনসেপ্টে থাকবে মানুষের কাজে আসবে না তারা মানুষের উপকার করতে পারবে না তাদেরকে সতর্ক করার জন্য এই হাজিগুলোতে এত গুরুত্ব দেওয়া হয়েছে রসৌল্লাহ সাল আলি ওয়াসাল্লাম একবার একটি জেহাদের জার্নিতে ছিলেন সাহবা এখরাম অনেকে রোজা রেখেছিলেন নফল রোজা আর কেউ কেউ রাখেননি ফরজ রোজা ভাঙ্গাউজা আয়সে যখন মানুষ জেহাদে থাকে যাই হোক সেটা রোজা রেখেছেন কেউ কেউ কেউ কেউ রাখেননি দুপুরবেলা ওনাদের একটু রেস্ট নেওয়ার জন্য তাবু টাবু খাটানো পাক করা এগুলোর জন্য একটু ব্রেক করলেন জার্নিতে এবং সেখানে যারা রোজা রেখেছিলেন কঠিন গরমের দিনে তারা এমন ক্লান্ত হয়ে পড়লেন কোনো কাজই করতে পারলেন না দোড়াদৌড়ি তাবু টাঙানো তাবু খাটানো পাক করা ইত্যাদি এগুলো করলেন যারা রোজা রাখেননি তারা যেহেতু তারা রোজা রাখেননি তাদের এনার্জি ভালো আছে পানি টানি খেতে পারছেন পিপাসা গলা শুকিয়ে যাচ্ছে না তারা অনেক কষ্ট করলেন যোগাযোগ করে কাজগুলো সব করলেন আর যারা রোজা রেখেছিলেন তারা কিছু করতে পারলেন না কারণ রোজার কারণেই ক্লান্ত হয়ে গেছেন তখন নবী করিম সাল আলী আসসাল্লাম বললেন সাবাকাল মুফতেরুন আলিওম আজকে যারা রোজা রাখে নাই তারাই আজকে সবগুলো সওয়াব নিয়ে গেল তাদের স্বভাবের পরিমাণ অনেক বেশি হয়ে গেল রোজা দাদ থেকে অন্য একটা হাজি রসুল্লাহ সাল্লাম বলেছেন কিছু মানুষকে আল্লাহ তালা বিভিন্ন দিক থেকে একটু ভালো অবস্থায় রাখেন তাদেরকে যোগ্যতা দান করেন অথবা ধন দেন অথবা সামাজিক প্রদর্শন দেন পদে নিয়ে বসান এই জন্য যে তারা মানুষের উপকার করবে মানুষ তাদের কাছে আসবে হেল্প চাইবে তারা তাদেরকে হেল্প করবে এটাই তাদের কাছে দাবি এটাই তাদের কাছে হক যারা কোনো কোনো দিক থেকে বঞ্চিত আছে যখন এই লোকগুলো তাদের দায়িত্ব পালন করে না তাদের দরজা বন্ধ রাখে মানুষ তাদেরকে পায় না বিপদে আপদে তাদের কাছে সাহায্যের জন্য আসলে কিছুই পায় না বুদ্ধি বুদ্ধিনীতি আসলে বুদ্ধি দেয় না কোনো রকমই মানুষকে হেল্প করে না তখন আল্লাহ আল্লাহতালা তাদের হাত থেকে এই সমস্ত সুযোগ সুবিধা পদ এবং যে সমস্ত বিশেষ বৈশিষ্ট্য দান করেছিলেন সেগুলো আল্লাহতালা তাদের কাছ থেকে কেড়ে নিয়ে যান তাহলে আজকে যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত যারা ধনবান ধনশালী গরিবদেরকে তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করা যারা সরকারি বিভিন্ন ধরনের পজিশনে আছেন তাদের কাছে লোকেরা আসলে তাদের কাজটা করে দেওয়া আর যদি খামাখা ঘোরাঘুরি করে আটকাতে থাকে তাহলে তাদের প্রতি তারা এসান করে না এবং যে পদে তাকে বসানো হয়েছিল মানুষকে হেল্প করতে তার অপব্যবহার করে অচিরেই আল্লাহতালা তাকে এ ব্যাপারে শাস্তি দেবেন তার কাছ থেকে এই ক্ষমতা চলে যাবে যারা ক্ষমতায় থাকে অনেক বড়ো বড়ো দায়িত্ব পালন করে মানুষেরকে মানুষকে অনেক কিছু সাহায্য করার সুযোগ আল্লাহ তালা তাদেরকে দিয়েছেন আপনি যা কিছু এনজয় করেন যে কোন দিক থেকে যদি জনসাধারণ থেকে সাধারণ মানুষ থেকে আল্লাহতালা আপনাকে উপরে উঠিয়েছেন মনে রাখতে হবে মানুষের জন্য আল্লাহতালা আপনাকে এই সানে বসিয়েছেন এ পদে বসিয়েছেন এই সুযোগ সুবিধা দিয়েছেন কিন্তু অনেক সময় মানুষ সুযোগ সুবিধাগুলো পেয়ে গেলে মনে করে এটা তার পৈতৃক সম্পত্তির মতো এটা সকল তার জন্যই তো নিবেদিত থাকবে তার নিজের ভোগ করার জন্যই তো মানুষের ব্যাপারে সে কোন পরোয়া করে না দুনিয়ার দিক থেকেও তারা অচিরেই জনপ্রিয়তা হারিয়ে ফেলে মানুষ তাদেরকে অপছন্দ করা শুরু করে দেয় এবং এইরকম দায়িত্ব পালন করে যারা তাদের ব্যাপারে হাজি এসেছে রসুল্লাহ সাল্লাম বলেছেন সে আরো উমরা তোমাদের মধ্যে ওই লোকগুলো তোমাদের ভালো আমির তোমাদের নেতৃত্বের আসনে বসবে যারা তোমাদের জন্য দোয়া করে তোমরাও তাদের জন্য দোয়া করো যেহেতু তারা তোমাদের এত উপকারী তোমাদের এত কাজে লাগে তোমাদের কল্যাণে তারা ব্রতি এই জন্য তোমরা তাদের জন্য দোয়া করো আর তারা ভালো মানুষ তারাও তোমাদের জন্য দোয়া করে আর সেরা আরো আইমাতে তোমাদের খারাপ ইমামগুলো খারাপ নেতাগুলো। খারাপ রাষ্ট্র নায়কগুলো হচ্ছে ওই লোকগুলো যারা এমন দুর্ব্যবহার করে তোমাদেরকে কোন হেল্প করে না তোমাদেরকে শুধু কষ্টই দেয় তোমাদের কষ্ট দূর করে না এরা খারাপ এরা তোমাদেরকে লানত করে তোমরাও তাদেরকে লানত করো তাই করেন আল্লাহ তালা তাদের জনপ্রিয়তা সরিয়ে দেন জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে অভিশাপ করে তাদেরকে যে আল্লাহ এই জালিমগুলোকে সরিয়ে নিয়ে যাও আমাদেরকে ভালো মানুষ নিয়ে বসিয়ে দাও এরা হচ্ছে খারাপ তাহলে যে সুযোগ সুবিধা আল্লাহ আল্লাহতলা যখন মানুষকে দেয় সেই সুযোগ সুবিধাটাকে শুধু নিজে এনজয় না করে নিজের আখের গোটানোর কাজে ব্যবহার না করে মানুষের কল্যাণে নিয়োজিত থাকা কে কতটুকু মানুষের উপকার করতে পারলাম মানুষকে ফায়দা দিতে পারলাম এটা যে কত বড় নিয়ামত মানুষকে উপকার করে আল্লাহ তালার প্রিয় বান্ধা হয়ে দুনিয়া থেকে চলে গেলাম আর আল্লাহর প্রিয় বান্ধাকে আল্লাহ কষ্ট দেবেন আল্লাহ প্রিয় বান্ধাকে আল্লাহ তালা জাহান্নামে দেবেন কখনই দেবেন না যাদের আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার সুযোগ আছে যাদের হাতে কর্তৃত্ব ক্ষমতা সুযোগ সুবিধা ফ্যাসিলিটিজ আছে সে লোকগুলো তোমরা আল্লাহকে ভয় করে আল্লাহ প্রিয় পাত্র হয়ে যাও জান্নাতে যাওয়ার রাস্তা খুলে ভালো মানুষের উপরে জুলুম করা ছেড়ে দাও মানুষের ক্ষতি করো না উপকার করো উত্তম লোক হয়ে যাও যারা মানুষকে উপকার করে উত্তম লোক হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করুন সম্মানিত দর্শক মন্ডলী এই বিষয়টির আলোচনার এখানেই আমরা ইতি টানছি আল্লাহ তালা কবুল করুন আমাদের সবাইকে তহসিক দান করুন আসসালাম আলাইকুম আরহাম তাল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 আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিএস কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রায়ান ব্যাংক কোয়াড্রন কোর্ট বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি1518 শর্ট কোড 300083 সুইফট বিআইসি কোড জিরো ডাবল ওয়ান থ্রি টু ইউরো অ্যাকাউন্ট নাম্বার ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন টিভি ডট পিস মানবতার সমাধান